কি। কি এটা গল্প কাহিনীতে পূর্ণ মধ্যযুবীয় কোনো গ্রন্থ না কোন দুর্বোধ্য গ্রন্থ যা আমাদের অন্ধবিশ্বাসে আহ্বান জানায় কোরআন শব্দটির উচ্চ আর বিমূল শব্দ করা আয় কারা ও যার শাব্দিক অর্থ একত্রিত করেন কিন্তু পরবর্তীতে এর অর্থ দ্বারায় পড়া বৃত্তি করা কারণ কিছু পড়ার সময় শব্দ ও বর্ণকে একত্রিত করা হয় আল কোরআনের সুপরিচিত ও সর্বজন বিদিত সংজ্ঞাটি প্রদান করেন বিশিষ্ট ইসলামী মনীষী আল্লান হলো আরবি ভাষায় পরম স্রষ্টা মহান আল্লাহ বাণী যা তিনি করেছেন সর্বশেষ বার্তাবাহক মোহাম্মদ সল্লাহ আলহ্লামের উপর শব্দে ও অর্থে যা সংরক্ষিত রয়েছে মুসেহাফে এবং আমাদের নিকটে পৌঁছেছে মোতাবাতির বর্ণনা পরমপরায় এবং যা মানব জাতির প্রতি চ্যালেঞ্জ জানায় এর সমতুল্য কিছু রচনা করেনি মোতাবাতির বর্ণনা পরম্পরা বলতে বুঝায় কোনো বিষয় বিভিন্ন প্রজন্মে অসংখ্য মানুষ স্বতন্ত্রভাবে বিভিন্ন সূত্রে বর্ণনা করেছেন যারা একে অপরের সাক্ষাৎ পাননি ফলে তাদের পক্ষে হবে ভুল করা বা মিথ্যা রচনা করা সম্ভব নয় তাই এমন তথ্যের গ্রহণযোগ্যতা সম্পর্কে কোন সন্দেহের অবকাশ থাকে না ধর্মের বিরুদ্ধে অবস্থানকারী সুপরিচিত পশ্চিমা দার্শনিক স্কটিশ সংশয়বাদী ডেভিড হিউম স্বয়ং এমন বর্ণনার গ্রহণযোগ্যতার যুক্তিগতার সমর্থন দিয়েছেন পবিত্র কদরের রাতে সমগ্রকর আন সংরক্ষিত ফলক লৌভে মাহফুজ থেকে পৃথিবীর নিকটবর্তী বৈতুল আইসাহে অবতীর্ণ হয় পরবর্তী তেইশ বছর সময় ব্যাপী তা প্রয়োজন অনুসারে মহান সর্বশেষ বার্তাবাহক মোহাম্মদ সল্ল আলিয়া সাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়। আন যখন অবতীর্ণ হয় তখন আরবি ভাষা ও সাহিত্য উৎকর্ষতার শীর্ষ অবস্থান করছিল আরব রাজ্যের অত্যন্ত কাব্য অনুরাগী আধুনিক ইতিহাস ও সমাজবিজ্ঞানের অন্যতম জনক ইবনে খালদুন আরব জীবনে কাব্যের গুরুত্ব সম্পর্কে তার বিখ্যাত গ্রন্থ আল মুকাদ্দিমায় বলেন তাদের কাব্য সম্ভার তাদের ইতিহাস ও বিচক্ষণতার ভাণ্ডার এবং তাদের দুঃখ বেদনার গাঁথা হয়ে উঠেছিল আরবের বাৎসরিক সাহিত্য মেলা ও মুজান্নায় অনুষ্ঠিত কবিতা প্রতিযোগিতায় মুখে মুখে কাব্যরচনা ছিল ঐতিহাসিক প্রাণের উৎসব বলেন। সেই অজ্ঞতার যুগেও প্রতিটি গোত্র থেকে একজন করে প্রতিভাবান কবি অংশগ্রহণ করত এবং এদের মধ্যে যে শ্রেষ্ঠ নির্বাচিত হত তার কবিতার স্বর্ণাক্ষরে লিখিত হত বা কাবার দরজায় প্রদর্শনীর জন্য ঝুলিয়ে রাখা হত যারা পবিত্রভূমিতে আগত তীর্থযাত্রীরা সবাই এসে কবিতা পড়ার সুযোগ পায় এবং কাব্যের অভিজ্ঞতা এক অমেয় বাণীর প্রচার শুরু করেন যা আরবি ভাষার শ্রেষ্ঠ অভিব্যক্তিতে রচিত কোন মানুষ আগে তা শোনেনি এই বাণীর অমেয় সৌন্দর্য ও সুরমাধুর্য বিজ্ঞ আরব কবিদেরকে করে দেয় তারা এর সমতুল্য কিছু রচনায় ব্যর্থ হয়ে একে জাদু বলে অভিহিত করে প্রফেসর এম এ দ্রাজ লিখেন আরব বাগবী দর্ণযুগে ভাষা যখন বিশুদ্ধতা ও প্রেরণার শীর্ষে আরোহণ করেছিল এবং সম্মানের উপাধি বার্ষিক উৎসবে মহাসমারোহে কবি ও বাগ্মীদের প্রতি অর্পিত হত তখন কোরআন কাব্য বা গদ্যের প্রতি সমস্ত উদ্দীপনাকে ধূলিস করে দিয়েছিল এবং কাবার দরজায় ছলে থাকা স্বর্ণাক্ষরে কবিতাগুলো নামিয়ে নিতে পর্যন্ত অভিব্যক্তির আন অতুলনীয়ভাবে মানুষকে অবাক করে চলেছে ভ্রূণত্ত্বি সমুদ্রবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান ইতিহাসশাস্ত্র সহ জ্ঞানের নানা শাখায় নিখুত তথ্য প্রদানের মাধ্যমে যা মানুষ জানতে পেরেছে গত কয়েক শতাব্দীতে বিজ্ঞানের প্রভূত উন্নতির ফলে আলকোর আন যুক্তি উপমান উপস্থাপনার দ্বারা মানুষকে এক ভিত্তিক শাশ্বত জীবন ব্যবস্থার দিকে আহ্বান করে জীবনের সকল ক্ষেত্রে স্মরণিকা পথ নির্দেশ ও সংবিধান প্রদান করে কেন এই কেন আমরা এই পৃথিবীতে আর মৃত্যুর পর আমাদের গন্তব্য কোথায় মানুষের এই চিরাচরিত প্রশ্নগুলোর প্রমাণ ও চুক্তিভিত্তিক উত্তর প্রদান করে। করেন বলেন পৃথিবীতে কোরআনই সম্ভবত একমাত্র গ্রন্থ যা সবচেয়ে বেশি পাঠ করা হয় এবং নিঃসন্দেহে সবচেয়ে বেশি সংখ্যক লোক তা মুখস্থ রেখেছে আকারে বাইবেলের নতুন নিয়মের মতো তত দীর্ঘ নয় অপূর্ব ভাষায় রচিত গ্রন্থ কবিতা নয় নয় কোন সাধারণ গ্রন্থ বিশ্বাসের রয়েছে। তাই আজ প্রায় সাড়ে চোদ্দশো বছর পর সর্বকালের সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ হিসেবে প্রথম স্থান অধিকার করে আছে কোরআন সাম্প্রতিককালে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হচ্ছে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ও অধিকতর অপশান্তি অর্জনে কোরআন শ্রবণের গুরুত্ব আলফ্রেড গাইলাম বলেন বিশ্ব সাহিত্যে এমন একটি রচনা যার মূল আবেদনকে ক্ষতিগ্রস্ত না করে অনুবাদ করা সম্ভব নয় এতে আছে এমন সৌন্দর্যময় ছন্দ এবং সুরের মূর্ছনা যা কর্ণপোহরকে মোহিত করে বহু আরব খ্রিস্টান পুরাণ রচনা শৈলীকে সমীহের চোখে দেখে আর অধিকাংশ আরবি এর শ্রেষ্ঠত্ব স্বীকার করে কথা অনস্বীকার্য যে উচ্চমানের পদ্য ও গদ্যের সঙ্গে রচিত এ গ্রন্থ আর বি সাহিত্যে অন্তুলনীয় তাই অনুবাদ পড়ার সময় প্রত্যেকের মনে রাখা উচিত সে যা পড়ছে তা স্বয়ংকর অন্য তা হল অন্য ভাষায় রূপান্তরিত একটি ব্যাখ্যা মাত্র যা অনুবাদকের ব্যক্তিগত অনুধাবন কোরআনের পাঠক যদি অমূলক সংশয়ে অস্পষ্টতা এড়িয়ে চলতে চান তাহলে তাকে চারটি মূল্যীতি মনে রাখতে হবে এক এমন গ্রন্থ পৃথিবীতে মাত্র একটি আছে দুই এর সাহিত্যশৈলী অন্য সকল গ্রন্থ থেকে সম্পূর্ণ ভিন্ন তিন এর প্রতিপাদ্য বিষয় সম্পূর্ণ ভিন্ন চার গ্রন্থ সম্পর্কিত প্রচলিত ধারণার উপর ভিত্তি করে আন বুঝতে চেষ্টা করলে তা কেবল প্রতিবন্ধকতাই সৃষ্টি করবে